عند السفوح على شفى الأهوال فهديت للإسلام أمة أحمد ورسمت منهج دربها المتعالي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 فقد قال المؤلف حفظه الله تعالى المساله الثانيه امامه العاجز عن ركن او شرط تصح امامه العاجز عن ركن ركوعين او سجود او قعود او قيام او شرط لقول عائشه رضي الله عنها صلى النبي صلى الله عليه وسلم في بيته وهو شاكن, وهو شاكن فصلى جالسا وصلى وراءه قوم قياما فاشار اليهم ان يجلسوا فلما انصرف قال انما جو الى الامام ليتم به الحديث وفي هي اذا صلى جالسا فصلوا جلوسا اجمع المتفق عليه لكن اذا افتتحها صلاه جالسا صلوا خلفه جلوسا وجوبا وان افتتحها ثم اتلى صلوا خلفه قياما وجوبا মহানাল করেছে। এবং একজন ইমাম হবে আর বাকিরা মুক্তিজি হবে যদি জামাত সহকারী সেই জামাতের সাথে পুরুষদের সলাত আদায় করা তাও ফরজ সঠিক মতন এবং শূন্য बेसिचु अवस्था रही एमती है सहिषुद्ध क्योंकि मानके आपत्तिकर मन करीषय आलोचना गत सप्ताह एक विषय नहीं आलोचना এই সম্পর্কে তা হচ্ছে যে ফাসেক ব্যক্তির এমামতির হোক যারা কোন অথবা এইরকম লোকেরা হচ্ছে ফাসেক মুসলিম সমাজের গুণাগার ফরজ অজবে ত্রুটির কারণে ঘাটতির কারণে অথবা হারাম নাজাজে লিপ্ত থাকার কারণে অথবা বেদাতি আকিদা আমলের কারণে তারা ফাঁসা तराम जेनेमज शुरू कर दिए थके तब यह फासेक ठीक नहीं बड़ो बेदा थे इसलाम बहिष्कार कर दे बड़ शिल्प बड़ कुछ এমন বিদাতি আকিদ আমল রয়েছে যারা ইসলাম থেকে খারিজ করে দেয় আল্লাহ করা আল্লাহ করা শিরকি তাবিজ করা তাহলে তাদের পিছনে নামাজ যায় জানে যারা শিরকি তাবিজ করে অথবা জাদুটুনাতে লিপ্ত অথবা এইরকমই বড় तो। ती दाओ जमन तो एक क्षेत्री शेष खान आलोचना करसल्ल नाम एमाम निजे नामजी हो जाए আর যদি তার নামাজি না হয় তাহলে তার এমামতি আছে দাফন হয়ে গেছে তাকে তারা অসাধারণ ক্ষমতা রাখে তারা তাদের ইমার মত ধ্বংস করেছে বড় সিরকি আকিদা ইসলাম থেকে আছে। তাদের এই পুকুরি সিরকি আকিদার কারণে সুতরাং তাদের নিজেরও নামাজ হয় না সুতরাং যাদের নিজের নামাজ হয় না তাদের পিছনে তাদেরকে আজকে যে বিষয়টি এমাম এর হক নামাজ যেভাবে পড়তে হবে ওইভাবে নামাজ পড়তে অক্ষম বেশ কিছু ফরজ রুখুন অথবা শর্ত সে আদায় করতে পারছেন এইরকম ব্যক্তিকে এম বানিয়ে তার পিছনে নামাজ পড়া যায় বলছেন লেখক আলমাস আলু সানিয়া দ্বিতীয় মশালা প্রথম মাসালা ছিল ফাঁসেকের এমামতি দ্বিতীয় মশালা হচ্ছে साधारण रोकन फरज चौदी नाम आमजे शर्त उुदीन अक्षम व्यक्त ही सही किरज कदाय क्योंकि তার এমামতি হয়ে যায় রুকু না যেমন যেভাবে শেষ দা করতে পারছে না করতে পারছে না ঝুঁকে অথবা বসতে পারছে না বৈঠকে পা মরিয়ে বসতে পারছে না দাঁড়াইতে পারছে কিন্তু বসতে পারছে না কে আমিন অথবা দাঁড়াতে পারছেন এমন অসুস্থ আর সে পারছেন না বৈশাখ এই রকম লজ্জায় স্থান আবৃত করা হচ্ছে শর্ত এরকম কোন একটা কিছু করতে পারছেন তার এমামতি সহি না এমামতি সহি হয়ে যাবে দলিল অসুস্থ এই এটা মৃত্যু সজ্জায় যে তিনি অসুস্থ ছিলেন ওটা ছাড়া এর পূর্বের ঘটনা দুইবারের ঘটনা আছে নবী করিম সাল্লাহ্লাম বসে নামাজ একবার হচ্ছে একেবারে শেষ সময় মৃত্যুর পূর্ব মুহূর্তে যে দিনগুলি কেটেছিল এক দু সপ্তাহ আর প্রচন্ড ব্যাথা পেয়েছিলেন যাতে বসে সলা করতে হয়েছিল দাঁড়িয়ে নামাজ পড়তে বা পড়াতে পারে এই অবস্থায় নবী করিম সাল্লাহ এমামতি করেছেন আর সাহবা যে আমি তো দাঁড়িয়ে নামাজ পড়াতে পারছি না আমাকে বসে নামাজ পড়তে হচ্ছে সুতরাং আমি মুক্তি হয়ে যাই তোমাদের কেউ একজন বা নামাজ পড়াতে তাই না এই কাজ না বলছেন লেখা আয়সি আল্লাহ আল্লাহা এর দলিল যে অক্ষম ব্যক্তি অপরক ব্যক্তির মামা নিজ বাড়িতে সালাত অসুস্থ অবস্থায় শাকিন মানে অসুস্থ হয় আর শখুয়া আরবিতে বলা হয় মানে পেটে কি আছে হ্যাঁ সমস্যা আছে এটা কমপ্লেন আছে পেটের ব্যাধি আছে রোগের ক্ষেত্রে শাকেন শব্দটি আরবি থেকে এসছে সাতায় অসুস্থ অবস্থায় বাড়িতে নামাজ পড়েছে জানা আছে হুজরা তাই না হয় না যেখানে কবর আছে যেটা রিয়াজুল যেখানে সাদা রঙিন কার্পেট আছে ওটা তো রিয়াজুলনা পাশেই তো মায়াল হুজরা আর লাইন হয়ে আর সাহাবিরা কি করছেন। দাঁড়িয়ে নামাজ পড়া শুরু করেছেন যখন তারা দাঁড়িয়ে নবী সালাম বসে এমতি শুরু করেছেন আর এরা দাঁড়িয়ে একটু শুরু করেছেন মুক্তি হয়েছে নামাজের অবস্থায় কথা বলা যাবে না যেহেতু সেই জন্য ইশারা করে কি বললেন বসে যাও যে যদি অর্থ বোধক ই একটা অর্থ আছে তো ইঙ্গিত করলেন কিন্তু কথা বলে না কিন্তু নামাজের ভিতরে ছিলেন তার মানে নামাজ থেকে যখন সালাম ফিরলেন তারপরে বললেন এমাম মুসলিম হাদিস আছে প্রায় হাদিসের কিতাবে হাদিসের খুব প্রসিদ্ধ হাদিস ওর শেষ খানে রয়েছে আল হাদিস মানে হাদিসটা আল হাদিস লম্বা হাদিসেপে এখানে উল্লেখ করেছেন সেই হাদিসের শেষ অংশ হচ্ছে তোমরা সকলে বসে নেওয়া করো তোমরাও সকলে বসে কি করো সলাত কর এমাম যখন কি করবেন বসে সলাত আদে করছেন তোমরাও বসে সলা তাদি করো কাদেরকে সম্বোধন করছেন তবে সেটা ইমাম মাহমুদিনার মত সৌদি আরব আলমাহ মত এবং যারা প্রাণ সোনা তাদের মত বাধ্যতামূলক কারণ শুরু হয়েছে নামাজ কি দিয়ে বসে শুরু হয়েছে ইমাম সাহেবের আর ইমাম কি জন্য নিযুক্ত করা হয়েছে তার অনুকরণ করা অবশ্যই এই বিষয় নবিসাম একদিক থেকে বলেছেন যখন সাল্লাহাম বলবে তখন তোমরা এর আগে যে আলোচনা চলতে হবে ওখানে তো কাব্যেরু হাতাই ও কাব্যের অতক্ষণ পর্যন্ত তোমরা তকবির তকবির দিবে না যতক্ষণ এমামে তকবির দেওয়া আগে এমাম তকবির দিবে তারপরে তোমরা তকবির দিবে আগে তকবির দিয়ে বসবেন দিবেন তারপরে এইভাবে যখন বসে নামাজ পড়বে ইমাম তখন তোমরাও বসে নামাজ পড়ো শুরু থেকে বসে ইমাম সুতরাং কি করবে বসে কিন্তু অনেক সময় এরকম হয় যে এমাম প্রথম বুঝতে পারে দাঁড়িয়ে নামাজ শুরু করেছে শেষ রাখাতে হবে অসুস্থতা অনুভব করবো আমি আর দাঁড়িয়ে নামাজ পড়াইতে পারছি না বসে গেল এমাম বসে গেল হতে পারে না পারে না আপনার সামনে এরকম পরিস্থিতি পারে তখন করবেন কি জানতাম না শুরু করেছেন প্রথম দাঁড়িয়ে শুরু করেছেন আর আপনারা শুরু করেছেন। এমাম অসুস্থতার কারণে এখন বসে গেলেন আপনারা কি করবেন বলছেন না আপনাদের বসাচ্ছ তখন বাধ্যতামূলক দাঁড়িয়ে নেওয়াজ পড়বে তার শুরু হয়েছে দাঁড়িয়ে নেওয়াজ একটি এত তারপর অসুস্থ হয়েছে মারিদা অসুস্থ আর আলিল মানে অসুস্থ ব্যক্তি মারিদুন মানে অসুস্থ আর আলিলাতুন মানে রোগ তারপর অসুস্থ হয়ে গেল তাহলে তার পিছনে নামাজ পড়বে যেটা অপারক এমামের পিছনে নামাজ পড়ার দুটো অবস্থা হলো তাহলে আমাদের খোলা একটা অবস্থা হচ্ছে এমাম শুরু থেকে বসে নামাজ শুরু করেছে তখন মকতাদি আমরা কি করব। বসে নামাজ পড়ো যদি কথা বললেন যে তোমরা তোমরা কেন বসে বুঝতে বলেছো এই হাদিস আমল করি দলিল হচ্ছে এই হাদিস কিন্তু ইমাম যখন শুরু করেছে দাঁড়িয়ে तार कारण बस तो बस दिन शुरू समय हटात कर नबी सल्लाम जी मस्जिद हटात कर शरीर सुस्त अनुभव कर मस्जिदे नहीं তখন আল্লাহ কি নমজ শুরু করি নমাজ ঘটনা তো शुरू सिद्ध दिए, दिए।, दिए।, दिए। सिद्धिक दिन ये हादिस जवाब ए हादिस की आगे घटना आगे घटना सूतरा एट বসে বসে নামাজ পড়েছে আকার যে আলোচনা করেছিলেন পরে যখন গেলেন তিনি কিন্তু মুক্তা দিয়ে হানি এমাম হয়ে গেলেন আর আকার এমাম থেকে মুক্তা চলে গেলেন ওই ফোফাহারা যারা বলছে যে সুস্থ মানুষরা ইমামের পিছনে বসে নামাজ পড়তে না করতে হবে তাহলে কিন্তু जरा बसे पड़ते हैं इमाम बसे पड़े बसे नासेफ मनसुख जीवन शेष नबीम इशारा इंगित कर रही सूतरा नासेफ मनसुख मानबना द्वित हे नबी करीम सलाम्लम कथा और क्षेत्र जो बिध था কোনটা প্রাধান্য পাবে বুঝতে পারছেন আমার কথা নবিস্লামের আমল কর্ম একরকম আর বচন কথা একরকম তা আমাদের জন্য কোনটা তার কর্ম না তার কথা অনেক মশালের ক্ষেত্রে নবী ক্ষেত্রে একসাথে রেখেছে নাই নাইতে ওইটা আমর মর বুঝা গেছে না অনেক বিষয়ের ক্ষেত্রে সেটা নবীমের কি ছিল বৈশিষ্ট্য জন্য। কোন মহিলা যদি প্রস্তাব করে রসুল্লাকে আমাকে আপনি স্ত্রী হিসাবে গ্রহণ করুন তাহলে বিনা মহরে তার জন্য যাই ছিল সেটা হাদিসের কথা না কোরআনের ভাষা স্বয়ং বলছেন করা আপনাদের মোঝাবের হুতুক বা আলমা ফুক আহত কিন্তু সন্ন্যার তরিকে হাদিসের তরিকে নগদ মোহর দিয়ে করা উচিত আর যদি আপনার কাঁধে মাথার বোঝা আপনাকে সাথে আপনার ভালোবাসা সেই জন্য মাফ করে দেওয়া যেন এখন এই ঝগড়া হোক তো কেমন করে হ্যাঁ রাগারাগে ঝগড়া করে নেন আর দেন টেলিফোনের তালাকার বলেন যে পাঁচ লাখ টাকা মোহর আছে তালাক তো দিয়ে দিলাম তো মোহরটা করে দশ টাকা মাফ করবে একটা পয়সা মাফ করবেন এমন এমামের এমামতি যে এমামের উজু নাই বিনা উজু তেন শুরু করে দিয়েছে হ্যাঁ मानुष्ठ प्रयोग थके उजुने महदेश बोट हदास छोट नाफाक हम बड़ नाफा कि गोसल फरज স্বপ্ন দোষ হয়েছে ওর খেয়াল নাই কোন রাতে হয়েছে শুরু করে দিয়েছে অমতি পরে মনে হয়েছে নবিয়ে করিম সাল্লাম একদিন ফজর নামাজ একামত হয়ে গেছে নামাজ শুরু করেন আর এসে মেহের দাঁড়িয়েছেন নামাজ পড়ার জন্য মাথা থেকে চুল থেকে ফটফট করে ফোটা পড়ছে আর এসে আবার নামাজ পড়ে নবী করিমস্লাম কি আল্লাহ ওই সময় করিয়ে দিছে কিন্তু আমার মধ্যে স্মরণ नामक अवस्था पड़िए पड़े दी मार्ग नामक मानु विहिन व्यक्ति अथवा गोसल फरोज है एम नापाक व्यक्ति एवं करिए देते हुए इक्तेदार हम कि नाम তার কয়েকটি অবস্থা হতে পারে মানে তিনটি অবস্থা প্রথম অবস্থা হচ্ছে আল্লাহ ওর যে উজু ছিল না হ্যাঁ বা না পিল এটা নামাজ শেষ হওয়ার নামাজ হয়ে মুক্তিদের কি দস্তল ওদের নামাজ হয়ে গেছে ও সালাত আর নামাজ শেষ হওয়ার পরে তার যেহেতু মনে হয়েছে আর তার বিনাউজে নামাজ হয় না মুসলিমের হয়ে যায় বা গোসল অরজ হয়ে থাকে না পাক অবস্থায় নাপাক অবস্থায় এজা আহাদাসা যদি উজু বা গোসল না থাকে হাত তা এত যদি উজু বাকি থাকে যতক্ষণ উজু না করে আর ত্রিমিজির প্রথম হাদিসির প্রথম হাদিস পয়সা দিয়ে সাদা হয় কোনো নাকি হবে না হারাম পয়সা দিয়ে গান খায়রাত করলে কোন নাকি হবে না আর বিনা উজুতে বিনা গোসলে কেউ যদি অবস্থায় নামাজ পড়ে তাহলে তা নামাজ হবে না কবুল হবে না মানে সহিমাজ নামাজ কবুল হওয়ার দুটো দিক আছে নামাজ কবুল হওয়ার দুটো দিক আছে বলতে পারেন কি দুটো দিক নামাজ কবুল হওয়ার একটা দিক হচ্ছে যে আমার আপনার নামাজটা ফরজ এই ফরজটা আমার আপনার কাঁধ থেকে নেমে গেল কিন্তু নেকি হয়তো পেলে মেলে এটা হচ্ছে একটা কবুল হওয়া কবুল হয়েছে আর এই নামাজটা আবার দোহরাইতে হবে না আবার পুনরায় পড়তে হবে না কিন্তু কোন নেকি পেলে মেলে কবুলটা হয়েছে একটা দিক কবুলের হয়েছে আর আর একটা কবুল মোটেই হয়নি নামাজ পড়ে তো নামাজ কবুল হবে না মানে কি নামবে নামবে না ফরজ নামেনি মানে ফরজ তরক্কারী গোনাগার কাবিরা গোনাহে আছে আপনার नाम कबुल मान कि ना कि पाई व्यक्ति की एक बला जाए तुम गणक के हाथ देखे चले सूतरा 40 40 प्रथम अवस्था हम नाम हार नापावस्था মুখতাদির যেতো কোন দোষ নাই ফাসালাতুল মাওমীনাহ sahihatun মুখতাদির নামাজ sahih হয়ে যাবে ও সালাতও কিন্তু ইমামের নামাজ batil লেমার ও আবু হুরায়রা মারফুআন কারণ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন ইউসাল্লুনা লাকুম ফায়না আসাবু ফালাকুম ওয়া ফালাকুম ওয়া আলাইহি তাউহুল যে ছিল জামাইনি ছিল অনেক যুগ ধরে এইরকম ছিল যারা দুনিয়ার রাজত্ব করত তারাই কি করত মসজিদে অমতি করত ওই ইসলামিক বিধান যদি থাকে তাহলে প্রত্যেক এলাকার যারা চেয়ারম্যান আর ওই মসজিদের অবতির জন্য তারা নিজেরাও প্রস্তুত না হ্যাঁ ইমানি দিক থেকেও প্রস্তুত না আমলের দিক প্রস্তুত না আর সব দিক থেকে সময়ের দিক থেকে তারা যদি ঠিক নামাজ পড়ায় তাহলে ফালাক তোমাদেরও লাভ হইলো আল্লাহম আর তাদেরও লাভ হলো করতে এসে যারা ইমাম হবে তারা যদি ঠিক নামাজ পড়ায় তাহলে ইমামেরও লাভ হলো আর একটাহন তাহলে তোমাদের লাভ আছে কারণ তোমরা তার ভুল করবে ওয়ালেহীন কিন্তু তাদের ওপর বিপদ বিভিন্ন মাধ্যম দিয়ে কিন্তু গ্রামে আপনার মোহল্লায় শহরে বাগান যেখানে বাস করছেন বিদাতি মসজিদ ছাড়া সহিদার মসজিদ নেই এমনি কিন্তু তারা একবার বড় সিরকি কুপুরতে নেই কিন্তু তারা মুসলিম বেদার্থী মুসলিম এখন এই ক্ষেত্রে অনেকে এমন কট্টর হয়ে যায় যে এদের পিছনে নামাজও পড়বো মনে বাড়িতে একা একা নামাজ পড়বে ঠিক না ইহাদিস এখানে ফিট করেন তারা যদি ভুল করে মানে তাহলে তোমার নামাজ হয়ে গেলো জামাতের সাতাইশ গুণ পঁচিশ গুণ পেয়ে গেলে তুমি ও আলে কিন্তু তাদের ওপর গুণার বোঝা আছে বিদাতের বোঝা ওরা বহন করবেদাতি হেমাম মসজিদের দায়িত্বশীল রাহুল বখারি এটা একটা পরে বুঝতে পারে না পাচ্ছিলাম এটা একটা দলিল হল একটা একবারে বাস্তব দলিল এই রকমই ঘটেছিল নবীবা কুল্লাম তিনি অমতি করেছেন ঠিক না বলছেন এই দ্বিতীয় খালিফা আমিরুল উমার রাজিয়াল ঘটনা ঘটেছিল আর ওসমান রাজিয়া তালে তৃতীয় খালিফা তারও এরকম ঘটনা ঘটেছিল হয়েছিল কি বলছেন যে অমার ওসমান রবি একটু আগে বলল আর সত্যি যারা সহবাসের পরে বা স্বপ্ন দেশের পরে বিনা উজুতে শুয়ে থাকেন তাদের একবারে মুর্দা লাগে কিন্তু উজু করিয়ে নিয়ে যদি ভালো করে মনে না থাকে তাহলে হইতে পারে তো উমার রাজি আল্লাহ তালানহর এরকম ঘটেছিল আর ওসমান রাজি আল্লাহ এরকম ঘটেছিল কি সাল্লাহ বিন্যাসে তারা লোকজনকে নামাজ পড়িয়ে দিয়েছিলেন অথচ ছিলেন গোসুল ফরো থাকা অবস্থায় একাই পুনরায় নামাজ আদি করেছিলেন যে আমি যেহেতু দিয়েছি আমার নামাজ পুনরায় আমি পড়লাম কিন্তু তোমাদের পড়তে হবে আদা ওয়াহাদাই কি করেছিলেন নামাজ দোহরিয়েছিলেন বা পুনরায় পড়েছিলেন একটা অবস্থা দ্বিতীয় অবস্থা কি বলছেন যে অসানি দ্বিতীয় অবস্থা নেই হইতে পারে যখন তখন হয়ে যেতে পারে শীত শীতকালে আরো বেশি শীতকালে ভাবছেন এত ঠান্ডায় বারবার কত আর উজু করব। মাঘরে হাতি সারি সারি নামাজের আগে কিন্তু মনে হবে না শয়তান এত বদমাই এগুলি শৈতান যে নামাজের আগে একবারে মনে হবে না যে আপনার উজু নেই কিছু খেয়াল নামাজ যখন শুরু করে তখন সব কথা স্বর্ণ উজু নেই ওটাও স্মরণ হবে গোসল ফরজ আছে ওটাও নামাজের ভিতরে স্মরণ হবে কার কাছে টাকা পাবেন যদি স্মরণ করতে হয় নামাজ শুরু করবে কি কাজ আছে কোম্পানি কি কি কাজ আমাকে দায়িত্ব দিয়েছে সব ভুলে যাচ্ছে নামাজ শুরু করে সব মনে হবে আমার পিছনে লেগে সব কথা নামাজের ভিতরে মনে হয় আজকাল মোবাইলের খেতে না তো পরীক্ষিত বিষয় তখন মনে হবে যে আরে টেলিফোন জি হ্যাঁ আমি করনপোড়াতে বসি আর যদি চোখের সামনে মোবাইল রাখা থাকে সব কথা মনে হবে যে এতগুলি আমার বাকি ওর মধ্যে বড় স্বভাবের কাজ সোমবারে আমার ছুটি সোমবারে বাপ মাকে টেলিফোন করি যখনই কোরআন নিয়ে বসবো তখন সরজ হবে তো এই জন্য কোরআন করতে বসবেন তখন মোবাইলটাকে চোখের আড়ালে রেখে যাতে মনে না হয় না পড়ে বালিশুকে রেখে মানে চোখে নাই করে কার কল আর কি হইলো না ওসব না যদি কোরআনতে যদি আন্তরিকতার সাথে করতে নামাজের ভিতরে মনে পড়ল যে না পাকাস নামাজ শুরু করেছিল তখন তো নামাজের ভিতরে গিয়ে উজু ভঙ্গি হাতের নামাজ সহি নামাজ সহিমামের নামাজ বাতিল হয়ে যাবে এমামের নামাজ বাতিল হয়ে যাবে एक अबहला कर सबसे पड़े फे साली तो नागरू मूर्ख এখানে আগের মতো হুকুমটা প্রথমবার মত এখন নামাজের ভিতরে যে মনে পড়ে গেছে ইমাম করবেটা কি বলছে যেহেতু মনে পড়েছে যে আমার উজু নেই বা তার স্থিক বানিয়ে দেবে তার খা বানিয়ে দেবে কিছু বলছে না তো দেখছিল আপনাদের মেহরাব এমামতির জায়গায় খালি ও বলুক নাই বলুক আপনাদের একজন সামনে বেড়ে যান নামাজ পড়ানো একসাথে জামাত করে এইরকম নামাজ পড়বে এটাই হয় তবে যদি এমাম চলে গেছে বলে একা একা এখন নামাজ পড়েন তবে এমামতির জন্য একজনকে নিযুক্ত করে দেওয়া যে বেড়ে নামাজ পড়াও এটা সবচেয়ে তৃতীয় অবস্থা বেহাদ আসলে এমাম বাদুল মামা এমামের যে উজু নেই সেটা কখনো না পারে না আপনার ছেলে অনতি করছে ছেলে অমতি করতে গেছে ছেলে ভুলে গেছে যে আমার উজু নেই আর ছেলের বাপ হচ্ছে মক্তাদি ও বাপ দেখেছে যে উজু নষ্ট হিসেবে বাথরুমে ঢুকেছে হইতে পারে না হইতে পারে উদাহরণ দিলাম তার অনেক অলস গুলোকে দেখা যায় মক্কা মদিনে হারা হারা এটা আসলে বেন আর না হলে জাহিরা গভীর ঘুমে ঘুমিয়ে থাকে হালকাও না যে গভীর ঘুমে ঘুমিয়ে আছে খা খা করে ঘুমাচ্ছে আর ভিড়ের সময় বিশেষ করে রমজান বলেও শুনে না এরা আসলে বে নামাজি সুতরাং এর নামাজ প্রবুল হোক না হোক কোনো পর্বা এক আর না হলে নামাজি হইলো এরা মূর্খ যাই জানে গুরুত্ব নেই আল্লাহর ভয় নেই বড় কালের আমার কাঁধে থেকে আনিল এমাম তাহলে যেই মোক্তি জানছে যে এমামের কি নাই হ্যাঁ উজু নাই বা গোসুল এমাম ইমাম না আছে সেই ব্যক্তি এর একদা নিয়ত করবে না একা নামাজ পড়া নিয়ত করবে তার অনুসরণ করবে না মিনাল মা মিনা আর বাকি মুক্তিরা যারা না যে এম সাহেবের উজু নেই যে এম সাহেবের গোসুল ফরেজ হাসি ওদের নামাজ হয়ে যায় আর আজকাল তারাবিন নামাজ পড়ার জন্য আসে অন্য নামাজ গুলোতে না আসলে তারাবি নামাজ মাঝে মধ্যে কখনো মহিলা চলে আসে কিন্তু তারাবি নামাজের জন্য আসে সৌদি আরব ঠিক না এমাম সাহেবের স্ত্রী নাম স্ত্রী তাহলে ওর স্ত্রী জানছে যে আমার এই এমাম সাহেব না পাক আছে সে মসজিদ আসলেও একা নামাজ পড়ার নিয়োগ করবে ও একদা যায় নাপাক ব্যক্তির এক হাদাস মানে নাপাকি আর নাজ মানে কিন্তু দুই নাপাকিতে পাকিতে পার্থক্যটা কি নাজাস মানে হচ্ছে নাপাক বস্তু নাজাস মানে হচ্ছে নাপাক বস্তু নাজাস हादास गरज हुए जैगे नापा कि सब धुए कर शर आभ्य नामास नापा बस्तु शर कपड़े मुसल्ल अथवा नाम स्थान लेगे थका সেটা যা কিছু হোক সে পেশাবে রাস্তাতে বেরোক পায়খানা রাস্তাতে বের হোক সেটা রক্ত হোক আর সেটা আর কিছু হোক এক কথায় যে কোনো না আপনার কাপড়ে লেগে আছে আপনার বলেন এমন কিছু না পাক বলেন বিড়ালের পায়খানা হ্যাঁ কুকুরের পেশা হ্যাঁ বা মানুষের পেশাব এই পেশাবটা লেগেছে কিন্তু নামাজের যায় নামাজে যেখানে নামাজ পড়বে বা জায়গায় নামাজ পড়বে আপনি আপনার মাথা শেষদার জায়গা থেকে শুরু করে পাঁচ জায়গা পর্যন্ত এই জায়গাটাও পাক হবে আপনি দেখতে পাচ্ছেন নামাজ শুরু করে দিয়েছেন দেখছেন যে এই জায়গায় কি আছে নাপাক কোন বস্তু আছে এটার নাম কি হাদাস না এটা হচ্ছে নাপাক বস্তু তো কোন নাপাক বস্তুর নাম হচ্ছে বা নাজাস আর নাপাকি নাম হচ্ছে কি হাদাস যেটা হচ্ছে বিনা উজু থাকা অথবা বিনা গোসল ফরজ থাকা গোসুল ফরজ থাকা অথবা উজু না থাকা এটা হচ্ছে হাদাস আশা যার শরীরে গায়ে অথবা কাপড়ে বা লেগেছে না যার শরীরে বা তার কাপড়ে কিলে গেছে। নাপাক বস্তু লেগে গেছে মিন অমর তাহলে কয়েক অবস্থার একটি অবস্থা হতে পারে এখানে তিনটি অবস্থা প্রথম اللہدیو نام ناماز کپڑے জানেন্দি নামাজ হবে কিন্তু নামাজ পড়তে হবে কিন্তু এখানে দেখেন এমামের গায়ে কি লেগে আছে না বস্তু কিছু লেগে আছে জানে না নামাজ শেষ হওয়ার পরে জানতে পারছে এমাম ও যায় না অবস্থায় নামাজরত অবস্থায় নাপাক বস্তু যে গায়ে লেগে আছে অথবা যে কোনো নাপাক বস্তু দেখছে মাসিকের দেখেন এমনি সাধারণ রক্ত কিন্তু না পাক না এই আমি এমন রক্তের কথা বলছি যেই রক্ত সকলের কাছে না রক্ত বেরিয়ে গেছে এটাকে আমার দেশের মানুষ রাস্তা না না না রক্ত শরীর থেকে বেরিয়ে গেলেই না হয়ে যাবে এমনকি বমিও না পাক দলিল নেই সব জয় দুর্বল কথাই বমি না পাক তারপরে রক্ত না রক্ত যদি না পাকতো সাহবেরা জেহাদের ময়দানে আর যুগ যুগ ধরে যেহাদের ময়দানে গিয়ে তাদের জখম নিয়ে তাদের ঘা নিয়ে আর তাদের শরীরে রক্ত নিয়ে নামাজ পড়েছে রক্ত লেগে থাকলে শরীর না না রক্ত না পড়ানো আর তারপর উমার ঘটনা শাহাদাতের ঘটনা বর্ণনা করেছেন তারপর আক্রমণ করলো অগ্নি পূজক নামাজ কমপ্লিট করেছেন নামাজ কমপ্লিট করেছেন আমিরুল মমিন এই উম্মে অবর দ্বিতীয় ব্যক্তি রসুরুল্লাহ তারপরে মর্যাদা তিনি মাস জানতেন না যে আমার এত রক্ত বলছে আমার নামাজ নাপাক নামাজ এমামের শরীরে অথবা কাপড়ে লেগে আছে বা যাই নামাজ এজালের অবস্থাকে যদি সেটা দূর করে দিতে পারে দূর করে দিতে পারে ধরেন হালকা দেখছেন যেখানে কি করলো টিসু টিসু বাকি নামাজটা পুরো করবে নামাজের ভিতরে যখন দেখতে পেয়েছে ও ইনলাম ইয়ালাতে আর নামাজের অবস্থায় যদি সেটা দূর করা সম্ভব না না এটা দূর করতে গিয়ে আরো লেগে যাবে হয়তো তারপরে না থেকে যাবে যেমন এর আগে বলা হলো আর সে বেরিয়ে চলে যাবে তারপরে কাপড় বা শরীর তৃতীয় অবস্থা আছে না পাকি কার গায়ে গেছে সবার নামাজ কি হয়ে যাবে সহি হয়ে যাবে কেন সহি নামাজ সহি এমামের নামাজ এমামের যখন নামাজ সহি তখন মোক্তাজিদের নামাজ সহি হয়ে যাবে লেহানা সোলা হাত এমামের সহিমাজ তার কাছে আর একটি আলোচনা আছে এতে শেষ হয়ে যাবে তারপর একটি মশালা আছে শেষ করে দিচ্ছে পঞ্চম মশালা হচ্ছে এমামতুল উম্মি নিরক্ষর ব্যক্তি যে কিছু জানে না অক্ষরের জ্ঞান নাই তার এমামতি কেউ নিরক্ষর ব্যক্তি এটা হলো শাব্দিক অর্থ কিন্তু আছে পড়তেই পারে না শুদ্ধ পড়তে শুদ্ধ পড়তে পারে না মানে এমন ভুল পড়ছে যাতে অর্থ পাল্টে যায় অর্থ পাল্টে যায় এইরকম যদি হয় মানা এমন বড় ভুল করছে যাতে অর্থ পরিবর্তন হয়ে যাচ্ছে অর্থ কি হয়ে যাচ্ছে পরিবর্তন হয়ে যাচ্ছে উদাহরণ সরুজ বলি পুরস্কৃত করেছ তুমি পুরস্কৃত করেছ আর আন আমি যাদেরকে পুরস্কৃত করেছি ও নিজেই পুরস্কৃত কোথায় কোথায় চলে গেল হ্যাঁ बोध मान कि एक मतलब স্ত্রী লিঙ্গ হয়ে যায় তো ইয়া কে আপনার আর স্ত্রী লিঙ্গ কাকে বানিলেন আপনি বুঝবুল্লা তাই না এরকম যদি কেউ করে দেয় অদম্যতা আন আমতা আন যদি ওকে যে একটা অক্ষর উচ্ছি করে উচ্চার করতে পারেনা আর এক অক্ষরে বদলে দেয় ওকে আরবি ভাষায় আলসা। আলফাগর মানে যার এমন জড়তা বা উচ্চারণে এমন জটিলতা আছে যে যে রাকে কে রেম রা কেমন ছোট বাচ্চারা বলে না র তো অনেকে বলতে পারে না র কে রি যাব বাড়ি যাব বলে না সিন তা আনু অথবা সিন বলতে পারছে না তা বলছে না হলে জালে এখন এখনকার উদাহরণ দিয়ে আরবদের মেশরিদের জীবকে কি বলছে জীবকে জীব নিয়ে আসো জীব গিভ হ্যাঁ জিম কে বলছে না কোরআন কে জিম আছে ফাঁকাই ফাইজা জি না মিন করলে উম্মা তিনবে শাহিদ আল্লাহ কি বলছেন ফাঁকাই ফাইজা জি না এখন এক মিসরি যদি ফাঁকাই ফাইজা না হবে তো এর এমামতের হুকুম কি রকম যদি বড় ধরনের ভুল করে এমামতুল ইয়েম্মি ই বলছেন যে অম্মি ব্যক্তি নিরক্ষর ব্যক্তি तबी सबगुलना तो, तो, तो काना काना करते क्या सब गई टप चाह भलो पढ़े ग्रामीण কেন কারণ সবাই তো সমান সমান বরাবর আর ইহা তো সবাই মুসলমান তো নামাজ তো হবে পড়তে পার আর না পারো মুখস্থ থাকে না থাকে নামাজ পড়তে হয় মুসলিম হয়েছে না একজন নিরক্ষর ব্যক্তি বা আনপড় ব্যক্তি যদি তার ঠিক করতে সক্ষম হয় লাম সলাহ আল্লাহ সালাত ঠিক করতে পারবে चले जा बचरे चले जाए नामाइद नान माल कु नाम जेटा भूले गाफ हाँ इच्छा करफ हा नामा আর সেই ব্যক্তি সুরা করতে পারছে না মানে চলো মন নাই এভাবে সুরাফাতে শুদ্ধ করে পড়তে পারে আল্লাহ আর একটি মাস্লা হচ্ছে যে এমামের তেলাওয়াত এগুলো সব ঠিক আছে पाक पवित्रता सब ठीक है मालिका चेजपत्ता चापीए लोक चाहे जबरदस्ती कर जो अनुमति कर প্রভাব আছে অনেক আছে নাই অন্যায় ভাবে না কেমন সহিদার এমাম আর গ্রামের লোক হচ্ছে বেদাতি তাহলে যতই আল্লাহওয়ালা পরেজগার হোক ওর অমতি বরদাস্ত করবে ওদের তো গায়ের জালা। অন্যায় ঘৃণা রাখছে সেই সেজন্য গ্রামবাসী তাকে ভালোবাসে না এমাম ফজর নামাজ আসে না বলে আমি বাসাতে পড়েনি এই জন্য ঘৃণা করে গ্রামের লোক তাহলে এই গ্রামবাসীর ঘৃণা হচ্ছে নাই সম্পত্ত ঘ एम क्य एमामतीरा आपन दस जन फेवर क्रिस जन चल्लिस नैसंगे ना करू बता को ना कराह क्यों কেন তারা ঘরে ক্ষেত্রে নামাজের পাবন্দির ক্ষেত্রে হইতে পারে অথবা নামাজ পড়া এক্সপ্রেস নামাজ আজকে নামাজ আমাদের রাজধানী এক্সপ্রেস পাকিস্তানিদাতিদের তারা নামাজ এইরকম সেজন্য কি না করে এরকম নামাজ অনেকে আছে মুক্তিদেরকে আত্মায় পড়তে দেয় না সালাম ফেরা সুরা ফাঁতা পড়তে দেয় না রুকুতে চলে গেল এরকম ঘৃণা করে নামাজ এখান থেকে কানের উপরে উঠে না তো আকাশে আর কি জানে আল্লাহ আল আব্দুল আল আব্দুল পালিয়ে যাওয়া দাস পালিয়ে যাওয়া দাস যতক্ষণ পর্যন্ত মনিবের এটা দাস বলা হয়েছে হ্যাঁ কর্মচারীরা না লেবার এই হাদিসটা নিয়ে আজকাল অনেকেই যারা কপিলের কাছ থেকে পালিয়ে যায় তারা মাসলা মশলা অনেকে জিজ্ঞেস করে कारण है आब बी कलम जे जुगे मानुष के कनाचाईट वस्तव जी हाँ शरियत पृथ्वी गोल नहीं क কিন্তু যদি কোনোদিন দাসপ্রথা ফিরে আসা আসবে ইসআলামের যুগে অবশ্যই দাসপ্রথা ফিরে কারণ তখন যেটা আসলাম ছিল সেই ইসলামের বাস্তবায়ন হবে অবশ্যই হবে আর তারপরে সারা আবার পুপুরি ছেয়ে যাবে মমিনদের ভালো মানুষদের সমস্ত রূপ কবচ হয়ে যাবে আর তারপরে অসৎ কাফের বেদিন ধর্মী বিনামাজি বা পৃষ্ঠদের ওপর दारे लक्ष लक्ष मानुष तबा कर, कर, कर, लखो लखो कर थे फिर आंधत ये पूर्वा निराश और जुगे मुस्लिम जुलूम अत्याचार हो लड़ाई चलते ही उत्थान पत्थन लेगे हक अब सत्य विजय আর আলহামদুলিল্লাহ কিন্তু যারা সামান্যই জানছে আলহামদুলিল্লাহ চোখ খুলে গেছে না রে ভাই আর অন্ধভাবে ধর্মকর্ম করা যাবে না আমাকে শিখতে হবে আমার দিন আমাকে শিখে করতে হবে যেমন আমার দুনিয়া শিখে আমি দুনিয়া করছি আপনি নিজে খাওয়া দাওয়া করছেন আপনার নিজের যে ভাই স্বাদ যাচ্ছেন অন্যের যে ভাই চাকাতে কাজ হয় তো ধর্ম ক্ষেত্রে যে একযুগ ছিল যে একটাই তো বেহাজাল এমাম হ্যাঁ এমামের জবান দিয়ে চেখে নিয়ে আমরা বন্দী করে দিলাম আমার পড়া হয়ে গেল আল্লাহ রব আলম ইসা আলি ইসাল্লাম এবং মেহদি আবি আল্লাহ মাধ্যমে যে নবী করিম সাল্লামে ছেড়ে যাওয়া সত্য দিন আরো শক্তিশালী করবেন সেই যুগে আমাদের আগামী প্রজন্মকে যারা থাকবেন অথবা আমরাই হয়তো সেই দিন যদি পাই সেটা অসম্ভব কিছু নেই আল্লাহ আলম আল্লাহ যেন দিনের উপর কায়ে আর এর মাঝে যেসব ফিতনা থেকে দিন আর ফিতনা বালা থেকে আল্লাহ যেন বাঁচিয়ে রাখেন বলছিলাম যে নবী সাদছেন যে পালিয়ে যাওয়া দাস তার নামাজ পুজোর মনীবের কাছ থেকে পালিয়ে গেছে অথচ মনিব তাকে হয়তো লাখ টাকা দিয়েছে ক্ষতিগ্রস্ত না কেন যতক্ষণ আর এমন স্ত্রীর নামাজ কবুল হয় না স্বামী সারা রাত অসন্তুষ্ট বাত সারা রাত কাটিয়ে দিল মহিলা আর স্বামী অসন্তুষ্ট স্বামীকে অসন্তুষ্ট করে গেছে অন্যায় অসন্তুষ্ট না স্বামী যদি অন্যায় করে জ্বালেন তাহলে সে আর স্ত্রীর চলনের কারণে আর সেই স্ত্রী তার স্বামীকে রাজি করার চেষ্টা করল না তাহলে ওই মহিলার মাগরে পড়লো স্বামীর সাথে সম্পর্ক খারাপ এসা পড়লো ফজর পড়লো কবল হবে না কানের উপরে আর তৃতীয় ব্যক্তি হচ্ছে চরিত্রের দোষে বা তার হাকিদার দোষে তার আমলের দোষে তা বা তার এবাদবন্দি কিন্তু ত্রুটি সেই জন্য তাহলে সেই ব্যক্তির সেই ইমামের নামাজ তার কাঁধের উপরে বা কানের উপরে উঠে না আল্লাহ কবুল হাসান বলেছেন এখানে আজকের আলোচনা শেষ হলো ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাই সুহুদুল গাওয়াতু ওয়াস সা'iqu হাওলাহা ইনদাস সুফুহি আলা শাফাল